ইবনু উমর রজিয়াল্লাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঈদের দিন যখন বের হতেন তখন তার সম্মুখে ছোট নেজা অর্থাৎ বল্লম পুঁতে রাখতে নির্দেশ দিতেন সেদিকে মুখ করে তিনি সালাত আদায় করতেন আর লোকজন তার পেছনে দাঁড়াত সফরেও তিনি তাই করতেন এ হতে শাসকগহনও এ পন্থা অবলম্বন করেছেন